আসসালামুকম রি আলহাম আলহামদুলিল্লা রসুল করিম আবাদিমালা সবহান نكفر عنكم سيئاتكم و ندخلكم مدخلاً كريماً الله سبحانه وتعالى درباره شکریه پیش کرسی رتق قطع پرکاش کرسی اما بشنبی محمد رسول الله صل الله علیه وسلم ربطی درود اما سلام پیش کرسی اما در نیومی تو آئیوزان عدنیک شبوتا و جبا شماج جبا شماج شماسشا اما اسلامی شمادان اسلام درشتی ته আপনাদের সামনে একটি ধারাবাহিক আলোচনা আমরা উপস্থাপন করে চলছি বিগত পর্বে আমরা হালাল উপায়ে উপার্জন এবং হালাল পথে উপার্জনের পদ্ধতি কি পথে আল্লাপাক আমাদের জন্য উপার্জনকে হারাম করেছেন কোন পথকে আল্লাপাক আমাদের জন্য অনুমতি দিয়েছেন যে পথে আমরা উপার্জন করে হালাল উপার্জন করব এবং হালালকে আমরা ইবাদত করব এই ইবাদতের মধ্য দিয়ে আমরা আল্লাহ সুবাহ সন্তুষ্টি অর্জন করব। এই স্পষ্ট করে বলে দিয়েছেন আমরা দেখেছি যে জগতে অনেক পথ আছে যেই পথগুলো দিয়ে অর্থ উপার্জন করার একটা সুযোগ বর্তমানে তৈরি হয়েছে কিন্তু সব পথে অর্থ উপার্জন ইসলামের দৃষ্টিতে মুসলিমদের জন্য অনুমোদিত নয় অর্থ আসবে অর্থ যেভাবেই হোক পকেটে উঠলেই সেই অর্থ আমার জন্য ব্যবহার বৈধ হয়ে যাবে এমনটা মনে করার কোনো যুক্তি নাই যুব সমাজের ভিতরে আজকে এই অসম প্রতিযোগিতা এবং এক ধরনের তীব্র মানসিকতা এমনভাবে কাজ করছে যেভাবেই হোক পয়সাটা যদি আমি একবার পকেটে নিয়ে আসতে পারি তাহলেই সেই পয়সার মালিক আমি ঠিক এমনটাই দেখা যায় যারা গান মাধ্যমে পয়সা উপার্জন করে আল্লাহ রসুল বলছেন তাদের পয়সা আরাম উলঙ্গ বেবিচারী নারীরা যদি পয়সা উপার্জন করে তাদের পয়সা হারাম যারা জাদুবিদ্যার মাধ্যমে পয়সা উপার্জন করে তাদের পয়সা হারাম যারা গণক যারা মানুষের ভবিষ্যৎ গণনার কথা বলে পয়সা উপার্জন করে তাদের পয়সা হারাম এমনি করে মানুষের ভাগ্য গণনা করে অথবা ওই যে সেই রাস্তার ধারে টিয়া পাখিকে ছেড়ে দিয়ে পয়সা উপার্জন করে জীবিকা চালায় এদের পয়সাও মূলত হারাম অষ্টধাতুর আংটি বিক্রি করে যারা মানুষকে ধোকা দিয়ে বলে এই আংটি মানুষের জীবনের সব অকল্যাণ দূর করে দিবে মানুষকে তকদিরের প্রশ্নে বিশ্বাসের প্রশ্নে বিভ্রান্তিতে ফেলে যারা পয়সা উপার্জন করে এদের পয়সাও হারামের অন্তর্ভুক্ত এমনি করে আমরা যদি দেখি তাহলে হারামের তালিকা বেশ দীর্ঘ হবে ফটকা ব্যবসা যে ব্যবসার কোনো ভিত্তি নেই যেই ব্যবসার কোনো অস্তিত্ব নেই ব্যবসার জন্য শর্ত মাল সম্পদ বস্তু উপস্থিত হতে হবে তাকে দেখতে হবে তার বিষয়ে নিশ্চিত হতে হবে আজকে এমএলএম এল পদ্ধতির এক ধরনের ব্যবসা চালু হয়েছে যে ব্যবসাটির মূল উৎস মূলে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এই ব্যবসাটির মাধ্যমে মানুষকে অধিকাংশ ক্ষেত্রে বিভ্রান্ত এবং ধোকা দেওয়া হয় যে ব্যবসার ভিতরে ধোকা আছে অথবা যে ব্যবসায়ী ধোঁকাবাজি করে সেই ব্যবসা রাসুলের হাদিস অনুযায়ী অবৈধ ব্যবসা অবৈধ ব্যবসায় উপার্জিত পয়সা হারাম পয়সা যে ব্যবসার মধ্যে হারাম মিশ্রিত করা হয় যে ব্যবসার মধ্যে সুকৌশলে মানব জীবন বিধ্বংসী কোনো মারাত্মক কেমিক্যালস বিষ অথবা এই ধরনের কিছু মিশিয়ে দেওয়া হয় অথবা ওই বস্তুটিকে দীর্ঘদিন পর্যন্ত টিকিয়ে রাখার জন্য মানুষের জীবন সংহারি কোনো ওই যে সেই বিষ মিশিয়ে সেটা বাজারজাতকরণ করা হয় এই ধরনের ব্যবসাও হারাম ব্যবসার মধ্যে গণ্য কেননা এটি মানুষের জন্য ক্ষতিকর মানুষের জন্য জীবন ধ্বংসকারী अल्लाह सुबहनबी मोहम्मद रसुल्ला सल्ला अल्लाम जी क्षतिकर मानुषरण वस्तु इसलामे जाएज नहीं ठीक तद्रुप भावे मादक द्रव्य जा मानुष के नेशाग्रस्त करुवक विभ्रांत कर ध्वस कर अल्लाह सुबहानवला वस्तुगुलो केवसार क्षेत्र ग्रहण करा बर्जन करार एक नीतिमला प्रदान करोचना कर এর পাশাপাশি যুবকদের মধ্যে যে মারাত্মক কিছু স্বভাব বৈশিষ্ট্য আজকে পরিলক্ষিত হয় এই ধরনের উপার্জনকে অনেকেই অবৈধ মনে করেন না এমনকি তারা বড় বেশি সাহসিকতা অথবা দাম্ভিকতার পরিচয় দেন তারা নিজেরা এতটা বেশি সীমা লঙ্ঘনকারী যে এই ধরনের হারাম পয়সায় তারা আস্ফালন করে গৌরব করে অথবা দাম্ভিকের মতো চলতে মুটেই তারা ভীত হন না তার মধ্যে প্রথমত চৌর্য বৃত্তির মাধ্যমে উপার্জিত সম্পদ ছিনতাই রাহাজানির মাধ্যমে উপার্জিত সম্পদ চাদাবাজির মাধ্যমে উপার্জিত সম্পদ অথবা ডাকাতির মাধ্যমে উপার্জিত সম্পদ এই পদগুলো হারাম এই পথগুলোর জন্য কঠোর শাস্তি ইসলামে নির্দিষ্ট করা আছে চুরের জন্য ইসলামে সুনির্দিষ্ট শাস্তির বিধান রাখা হয়েছে ডাকাতের জন্য ইসলামে সুনির্দিষ্ট বিধান দেওয়া হয়েছে তাদের উপার্জিত সম্পদ সম্পূর্ণ হারাম আজকের মুসলিম যুবকদের মধ্যে অবৈধভাবে উপার্জন করার সম্পদ সংগ্রহ করার ধোঁকাবাজির মাধ্যমে এক ধরনের তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা যায় ধোকা দিয়ে অপরকে ঠকিয়ে অথবা মেরে দিয়ে প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক এই ধরনের সম্পদ হারাম সম্পদের তালিকাভুক্ত চাঁদাবাজি জবরদস্তিমূলক যারা যুবকেরা করে থাকেন এটার জন্য কেয়ামতের দিন আল্লাহ সুহান হাত তালার সামনে আপনাদেরকে জবাবদিহি করতে হবে এটা কঠিন অপরাধ চাঁদা প্রদানকারী ব্যক্তি যদি সন্তুষ্ট চিত্তে কোনো কাজের জন্য খুশি মনে কোনো কার্যক্রম অনুষ্ঠিত করার জন্য প্রদান করেন ভিন্ন কথা ভয়ভীতি দেখিয়ে জবরদস্তি করে অথবা হত্যার হুমকি দিয়ে জীবন নাশের হুমকি দিয়ে যদি উপার্জন করা হয় এই উপার্জন শুধু হারামই নয় বরং এটি একটি জঘন্য মারাত্মক অপরাধ এই অপরাধের শাস্তি ইসলামের কঠোর শাস্তি অনেক সময় ইসলামের শাস্তিগুলোকে মানুষ মধ্যযুগীয় নিষ্ঠুর শাস্তি বলে আখ্যায়িত করে আমাদের আলোচনায় সেই কারণে আমরা ইসলামের ফৌজদারি বিধির শাস্তিগুলো সরাসরি উপস্থাপন করিনি যেহেতু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যুবকদেরকে শুধুমাত্র মোটিভেশন করার জন্য আমরা সচেষ্ট হয়েছি উদ্দেশ্য হল শাস্তি কঠোর আল্লা সুবাহানহাতলা দুনিয়াতে যে শাস্তির ব্যবস্থা করেছেন হাত কেটে দেওয়া অথবা তাকে পাথর ছুঁড়ে মারা অথবা তাকে ওই যে সেই আরো কঠোর শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত প্রদান করা এই কঠুর শাস্তিগুলোর চাইতেও আল্লা সুবাহানহাতলা তাদের জন্য মৃত্যুর পরে রেখেছেন আরো আরো অনেক ভয়ানক এবং কঠিন শাস্তি আল্লাহ বলছেন এত কঠিন শাস্তি ওলাহম আজাবুন আলিম ওলাহম আজাবুন আজিম ভয়ঙ্কর শাস্তি যারা মনে করে যে আমাদেরকে কে ধরে আজকে অনেক সময় মুক্তিপণ আদায় করার মধ্য দিয়ে মানুষ অর্থ উপার্জন করে এটি যেমন বড় ধরনের অপরাধ কবিরাগুনা তেমনি এর সম্পূর্ণ অর্থ হারাম এই হারামের ভিতরেই আজকের যুব সমাজ নিমজ্জিত ধোকাবাজি করে প্রবঞ্চনা করে দালালি করে অথবা বিভিন্ন রকমের কলা কৌশল অর্জন করে যে অর্থ উপার্জন করার প্রয়াস ইসলাম এই ধরনের অর্থ উপার্জনের কোনো অনুমতি প্রদান করে করেনি আল্লাহ সবহানা হালাল পথে ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করার অনুমতি দিয়েছেন অথবা কোনো কর্ম নির্বাচন করে যেই কর্মটি আমরা পূর্বের पर्वे आलोचना कर बिुदे न इसलमी मूल्यबोधर बिुद्धे नमान आम तकवा परहेजगार बरुद्धे न्वारा निजे परिवार समाज राष्ट्रे कल्याण साधन कर सम्भव यही कर्म के इसलमुम दिए কোনো কাজকে বাছাই করতে গিয়ে যদি শরীয়তকে টেনে আনা হয় এবং শরীয়তের দৃষ্টিভঙ্গিকে সেখানে ব্যবহার করে যদি উপার্জনের কোনো নতুন কৌশল বের করা হয় তাহলে সেটিও কোরআন হাদিসের মানদণ্ডে যাচাই করে দেখা প্রয়োজন কোরআন এসেছে মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য হুদাল্লিনাস ওবাই গিনা তিমিনাল হুদাওয়ালফুর খান লিতুখ রিজা নাস আমিনা জলুমাতে ইলান্নূর আল্লাহ মাহাত্ব বর্ণনা করেছেন কোরআনের ভিতরে মানুষের জন্য সবকিছু প্রত্যেক বস্তুকে স্পষ্ট করে আলোচনা করে দিয়েছেন কোরআন অনুশাসন মেনে চলা কোরআনের বিধানকে নত সিরে জীবনে বাস্তবায়ন করা আর এর মধ্য দিয়েই জীবনে সফলতা অর্জন শিফাউলিনাস এই কোরআন হলো মানুষের জন্য শিফা পরিত্রাণ সম্মানিত দর্শক শ্রোতা আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে আসব আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আবু ও আলী ও আলী ও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 kanotate ki islamer khati pratinidhi pola jay kholafae rashidin aaj shondha 6taye apnar samprochar dupur 1:30e bangladeshe pstv banglay saturday's provide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 so if jesus christ peace be upon him died right, for three days who control the world that means even god died the freedom to unmask so there are various ways which we can prove the argument dekhun dr jakir shangya alap kodi prothi shonibar radshadshad tai apuno shamprachar shakal shade notai bangladesh <laughs> peace tv banglaya islamic international school presents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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসল্লাহ তাল নীনা মোহাম্মদিন সাল আলী ও আল্লাহর প্রশংসা রাসুলের প্রতি দর উদ্বেশ করে আমরা আলোচনায় আবার পুনরায় ফিরে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হালাল প্রশ্ন উপার্জন হালাল আমরা পরবর্তী পর্বে দেখব কোন কোন বস্তু আমাদের জন্য হালাল আমরা পরবর্তী আরেকটি পর্বে এই হালাল এবং হারাম নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ এবং সেটিতে অংশগ্রহণ করার জন্য আমরা এই মুহূর্তে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আজকে দেখছি উপার্জনের পদ্ধতি কোনটি হালাল কোনটি হারাম কোনটি আমাদের জন্য জায়েজ কোনটি আমাদের জন্য জায়েজ নয় আমরা বলছি যে ধোকা দিয়ে যে ব্যবসা পরিচালিত হয় এই ব্যবসা পদ্ধতি হারাম যে ব্যবসায় সত্যকে গোপন করা হয় যে ব্যবসার ভিতরে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে হারাম বস্তুকে সংমিশ্রণ করা হয় ওই হারাম বস্তুর ব্যবসা হারাম শুকোরের ব্যবসা করা মুসলমানদের জন্য হারাম মদের ব্যবসা করা মুসলমানদের জন্য হারাম আপনি মদ বিক্রি করলে লাভ বেশি হয় ফেন্সিডিল বিক্রি করলে লাভ বেশি হয় ইয়াবা ট্যাবলেট বিক্রি করে রাতারাতি বড় লোক হয়ে যেতে পারবেন যুবকদেরকে ধ্বংস করে মাদক দ্রব্য নেশাগ্রস্ত করে এই যুব শক্তিকে ধ্বংস করে আপনি কোটিপতি বড় লোক হবেন এটাকে ইসলাম কখনো সম্মতি দিতে পারে কখনোই না হারাম ইন্নাম আল খামরু ওয়াল জড়িত যারা থাকে তারাও সুতরাং এটি বিক্রি করা সংরক্ষণ করা এর ব্যবসা করা এর ব্যবসার মাধ্যমে উপার্জিত পয়সা রূপে হারাম মাদক ব্যবসায়ীরা সমাজের দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে ওরা মানব জাতির শত্রু এদের জন্য ইসলামে রয়েছে কঠুর শাস্তির ব্যবস্থা ব্যত্রাঘাট পিঠের চামড়া উঠিয়ে দেওয়া প্রয়োজনে তাদেরকে জেলখানায় আবদ্ধ করা মানব জাতির এরা বড় দুশ্মন এবং শত্রু যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্য একটি যুব সমাজকে পঙ্গু বানিয়ে দেওয়ার জন্য মাদক হচ্ছে সবচেয়েতে ভয়াবহ এক মারাত্মক সুবল নেশার সুবলে আমাদের যুবকদের একটা বড় অংশ আজ বড় বেশি ধ্বংসের দ্বার প্রান্তে মাদক নিরাময় কেন্দ্র আজ দিন দিন বাড়ছে উচ্চবিত্ত পরিবারে হতাশা যেমন বৃদ্ধি পাচ্ছে পারিবারিক ভাঙ্গন এবং যুবকদের পশ্চাত্য সংস্কৃতিমুখী হওয়া এবং অপরসংস্কৃতির দিকে ধাবিত হওয়ার কারণে আমাদের যুবকদের এই একটা বিরাট অংশ আজকে মাদকের নীল থাবায় ধ্বংসের দিকে নিমজ্জিত হয়ে গেছে মাদককে বন্ধ করতে হলে মাদক ব্যবসায়ীদেরকে প্রতিহত করতে হবে তাদেরকে সামাজিক ভাবে ঘৃণা করতে হবে তাদেরকে এভাবে জানিয়ে দিতে হবে যে তোমরা তোমরা ঘৃণার পাত্র আল্লাপাক তাদেরকে ঘৃণা করেছেন কয়ামতের দিন মদ পানকারীকে লাঞ্ছিত করা হবে লাইলুলা জান্নাতা, মেরো খামারিন যে মদের ভিতরে ডুবে থাকে মাদক দ্রব্য নিয়ে যে সব সময় কাজ করে মাদককে ছড়িয়ে দেওয়ার জন্য যারা লিপ্ত থাকে এরা কখনো জান্নাতে যাবে না হবে না। এগুলো হারাম পথ এগুলি পরিহার যোগ্য আল্লা সাহা হানা তাল আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন এই হারাম পথগুলো যদি তুমি পরিহার করে ইন্তা নিবো কাবা ইরা মা তুন হাউনা এগুলো কবিরা গুণা কবিরা গুনা এক এক করে আমরা বিভিন্ন পর্বে উপস্থাপন করার চেষ্টা করেছি আমরা এই শেষের দিকে এসে এই আলোচনায় যুবকদের কাছে হালাল উপায়ে উপার্জনের এই পর্বে এই কথা দৃঢ়তার সঙ্গে বলতে চাই যতগুলো কবিরা গোনা রয়েছে এই প্রত্যেকটা কবিরা গোনার আলোকে বা এর মাধ্যমে কেউ যদি কোনো অর্থ করে তাহলে তা সম্পূর্ণ রূপে হারাম হারাম প্রতিষ্ঠানে যেখানে মত তৈরি হয় মদ বিক্রি হয় মদ বিপণন হয় সেখানে কর্মচারী হিসাবে চাকরি করাও মুসলমানদের জন্য জায়েজ নেই যেখানে তৈরি হয় মদ বেয়ার ফ্যান্সিডিল এই সমস্ত কারখানায় কোনো মুসলিম যুবক নিজে কাজ করতে পারে না এমনকি ধূমপান তৈরির সামগ্রী বিড়ি সিগারেট এটিও মানবের জন্য বিধ্বংসী এক বস্তু সিগারেটের গায়ে লিখে দেওয়া হচ্ছে ধূমপান মৃত্যুর কারণ ধূমপান ক্যান্সারের কারণ ধূমপান স্ট্রোক হওয়ার কারণ ধূমপান বিভিন্ন ধরনের ক্ষতির কারণ এতটুকু কারণ বলে আমরা কোনো ব্যক্তির হাতে এই জীবন বিধ্বংসী বস্তু উঠিয়ে দিতে পারি না অনেক সময় আমরা নিজেরাই ধূমপানে আসক্ত হয়ে পড়ি তখন আমরা নিজেরাই ধূমপানের সামগ্রী সংগ্রহ করার জন্য দোকানে মার্কেটে ছুটে যাই এভাবেই ধূমপানের ব্যবসা প্রচলিত যুক্তি দিয়ে অনেকেই বলতে চাইবেন এর সঙ্গে জড়িয়ে আছে অনেক মানুষের জীবিকা এই হারাম বস্তু যদি দুনিয়াতে না থাকতো। তাহলে এই জীবিকার অন্য অন্বেষণকারী লোকগুলো হয়তো ভিন্ন কোন পথে ভিন্ন কোনো স্থানে তারা কর্মবেছে বেছে নিতেন এটা কোনো সত্যিকারের শক্তিশালী যুক্তি নয় যে আমাকে বাঁচার জন্য এই হারাম পথে জীবিকা উপার্জন করতে হবে আমরা বলেছিলাম আপনার পথটি পছন্দ করার ক্ষেত্রে আপনার মানসিকতা কতটা সুস্থ কতটা তাকোয়া এবং আল্লাহর প্রতি ইমান দ্বারা পরিপূর্ণ কোন ইমানদার কোন মুত্তাখি কখনোই কোনো হারাম কেন্দ্রে অবৈধ হারাম বস্তু উৎপাদনের কারখানায় সে কখনো কোনো কর্মগ্রহণ করতে পারে না এছাড়াও অনেকগুলো বিষয় আমাদের কাছে প্রশ্ন আসে ব্যাংক বিমা অথবা এই ধরনের বড় প্রতিষ্ঠান যেগুলোতে অনেক ক্ষেত্রেই বিনিয়োগ এবং ব্যবসা দুটুকে মিলিয়ে সুদ ভিত্তিক কার্যক্রম পরিচালিত করে ये विषय स्पष्ट करते चाह जत सम्भव सूदभित बनियोगी प्रतिष्ठान जदि निजेके सर रखा जाए आलहमदुल्ला व्यापक कर्मसान प्रश्ने एवं कर्मसथान अभावधर्मी प्रतिष्ठान जदि क्यों कर्मग्रहण कर मन प्राणी घृणा नहीं अथवा इमान और क्यों जाग्रत रखार मानसे जतटा सम्भव सूद भित्तिक कार्यक्रम थे दूरे रखा जदि सम्भव है निजेके से आना ये उत्तम पथ आल्लासुबहान तुमरा जदि अब पथर गमन पपाचारबीरा गुणा थे कठिन कठिन पाप निजेदे फिर आनतेल्लाई आतीकुम তাহলে তোমাদের এই অপরাধগুলো তোমাদের এই পাপগুলোকে আমি মিটিয়ে দিব আমি তোমাদেরকে পরিশুদ্ধ করে নিব শুধু তাই নয় কারিমা এবং তোমাদেরকে এক সম্মানিত উচ্চ মর্যাদা সম্পন্ন স্থানে তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে আল্লাহ যে ব্যবসার কথা আমাদেরকে পবিত্র কোরআনে ডেকে বলেছেন অর্থ উপার্জনের জন্য অথবা আত্মপ্রতিষ্ঠিত হওয়ার জন্য আর সেই ব্যবসাটি হল যে তোমরা আল্লাহর উপরে ইমান আনবে তো না বিল্লাহে মোমেনের জন্য সর্বাবস্থায় আল্লাহর উপরে ইমান আনা এটি হচ্ছে অপরিহার্য বিষয় তো না বিল্লাহে আল্লাহর উপরে সকল অবস্থায় তার বিধানের উপরে তার কোরআনের উপরে তার দেওয়া জীবন ব্যবস্থাকে সাদরে সন্তুষ্ট চিত্তে হৃদয়ে ধারণ করা তার অনুসরণ করা এটি হলো আল্লাহর দেওয়া সেই ব্যবসার প্রধান শর্ত হাল আমরা এতক্ষণ যে আলোচনা আপনাদের সামনে পেশ করেছি আজাবন আলিম অবৈধ পথে হারাম পথে অবৈধ পদ্ধতিতে উপার্জিত সম্পদের পরিণতি যে কঠিন ভয়াবহ জাহান নামের আগুন এই আগুন থেকে বাঁচার জন্য এখান থেকে মুক্তি লাভ করার জন্য আল্লাহ আল্লা সুবাহ বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা পদ্ধতি শিখিয়ে দেব না যে ব্যবসা পদ্ধতির অনুসরণ করলে তুমি সেই কঠিন ভয়ানক আজাব থেকে মুক্তি পাবে তো আল্লাহ রাবুল আলমিন সেই পদ্ধতিটির প্রথম পর্বটি উপস্থাপন করছেন তুমিনাবিল্লাহ তোমরা আল্লাহর উপর রূপে ইমান রাখবে যুবক বন্ধুরা ইমান আজকে বড় সংশয় সন্দেহ অবিশ্বাসের দোলায় বড় দুর্বল হয়ে গেছে যে কারণে আমরা অর্থ সংগ্রহ করার ক্ষেত্রে ইসলামী অনুশাসনকে গুরুত্ব দেই না আমরা অনেক যুবককে দেখেছি তারা হয়তো মসজিদে আসেন নামাজে আসেন এবং তারা রামাজান মাসে রোজা রাখেন কিন্তু যখন তাদের ব্যবসার বিষয়টি খোঁজ নেওয়া যায় তখন তারা আমাদের সঙ্গে অত পরিষ্কার হতে চান না তার মানে হলো ওখানে কিছু গরবর আছে এমন অনেক ব্যবসায়ীও আছেন যারা বাহ্যিকভাবে তারা ধর্মানুশীলন করেন দান করেন কিন্তু তাদের ব্যবসার বিষয়ে যখন একটু খুঁজখবর নিতে যাওয়া হয় অথবা আগ্রহ প্রকাশ করে তখন বলে যে না না না ওসব আপনারা দেখবেন না তার মানে হলো ওখানে তারা পরিষ্কার নন অর্থাৎ কিছু হারাম হালাল মিশ্রিত আছে কিছুটা সেখানে ভালো মন্দ একসাথে মিশিয়ে ফেলা হয়েছে যেটা আমরা গত পর্বে বলেছিলাম যে মন্দ বস্তু সেটা যতই আকর্ষণীয় হোক তার পরিমাণ পরিমাপ যতই বেশি হোক তোমার কাছে সেটা আশ্চর্য মনে হোক কিন্তু মনে রেখো আল্লাহ আল্লা সুবাহান হতলা এই মন্দকে কখনো গ্রহণ করবেন না বত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে বয় করো আল্লাহকে অবশ্যই নিজের অন্তরে বিশ্বাস করবে ভয়ের সঙ্গে ইয়া উলিল আলবাব হে বিচক্ষণ ব্যক্তিরা যাদেরকে তোমাদের সূক্ষ্ম জ্ঞান দেওয়া হয়েছে চিন্তা করো আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহর কুদরত নিয়ে আল্লাহর মহিমা নিয়ে যে তিনি কিভাবে মানুষের জন্য উত্তম বস্তুটিকে বিশেষ করে মোমেনদের জন্য শ্রেষ্ঠ বস্তুটিকে নির্বাচন করেছেন আল্লাহ বলছেন কুলু হালাল তোমরা হালাল জিনিস সংগ্রহ করো এবং অতি উত্তম পদ্ধতিতে তা তোমরা গ্রহণ করো আর পবিত্র কোরআনে আল্লাহ যেগুলো সত্যিকারের কোরআন শুননার দ্বারা কখনোই সমর্থিত নয় আমরা ক্রমে ক্রমে আমাদের উপার্জনকে হারাম উপার্জনে পর্যবসিত করছি মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে সিরক এবং কুফুরির পথে পরিচালিত করে অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের কুফুরি বাক্য শিরকি বাক্য অথবা বিভিন্ন রকমের আমল আকিদা বিরুদ্ধ আচার আচরণের মধ্য দিয়ে আমরা অর্থ উপার্জন করছি যেভাবে আমরা অর্থ উপার্জন করি অথবা গ্রহণ করি না কেন এখানে আল্লাহ সবাহন হাতাল আমাদের জন্য একটা সীমা রেখা টেনে দিয়েছেন আলহাল উবাই ইউনুন ও আলহারামুবাইনুন হালাল আমরা কেয়ামতের দিন ভয়াবহ জাহান্নামের আজাব থেকে মুক্তি পাবো আল্লাহবাক আমাদেরকে সেই মুক্তি প্রদান করুন আমরা কেয়ামতের দিন নাজাদ লাভ করি এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আলোচনা এখানে শেষ করছি ওয়াকা অনুমদুল রবিলাম আসসালক বরহম লি চলছে এক জোয়ারের প্রচন্ড আলাই সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শৈতান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 প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে টায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়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 शांतर जन्लाम अवदान समाज शांति प्रतिष्ठाएस रे आठ टेब सम्प्रचार सकाल सारे टेस्ट पीस टी बा